রমাদান উপলক্ষ্যে বিশেষ লেকচার সিরিজ সিরিজটি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 রসুল্লা সাল্লা এবং সাহাবিদের খুব নাড়া দিয়েছিল নবীজ সাল্লাহ নিলেন ঘটনাটিকে সাহাবিদের জন্য শিক্ষণীয় বানাবেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের কি মনে হয় এই মা কখনো তার ছেলেকে জাহান্না মেনে ক্ষেপ করবে তারা বললেন না কখনোই না নবী সাল্লা আল্লাহ সাল্লাম বললেন এই মা তার সন্তানের প্রতি যতটা দয়াশীল আল্লাহ তার বান্দাদের প্রতি তার থেকেও বেশি দয়াশীল আল্লাহ যখন উত্তরাধিকার নিয়ে কথা বলছেন তখন তিনি সন্তানদের যত্ন নেওয়ার জন্য মা বাবাকে আদেশ করছেন আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন অনেক মানুষ ভাবে তাদের মা বাবাই তাদের প্রতি সবচেয়ে বেশি দয়াবান কিন্তু আপনি যাদের সবচেয়ে দয়াবান মনে করেন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 যারা মুকমিন পুরুষ ও নারীকে নিপীরণ করেছে অতপর করেনি, তাদের জন্য আছে জাহান নামের শাস্তি আর আছে দহন যন্ত্রণা, আল্লাহ বলছেন যারা মুকমিন পুরুষ ও নারীকে নিপীরণ করেছে অতপর তেনি লক্ষ্য করুন আয়াতটি হল অতপর তারা ত করেনি এই কথার অর্থ কি অর্থ হল তারা যদি গণহত্যা চালানোর পরে তাদের অপরাধের জন্য ত করত তাহলে আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন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 তিনি তার তবা কবুল করেন পাপ সমূহ মার্চনা করেন এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত আছেন সুরা সুরা আয়াত পঁচিশ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ওয়ম্যান অফ আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে সুরা নিশা আয় একশো শুধু যে তহবা গ্রহণ করবেন তা না তিনি সেগুলোকে সৎকর্মে রূপান্তর করবেন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 নিশ্চয় আল্লাহ তি এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে ভালোবাসেন সুরাবাকারা আয়াত ২২২। কাজেই ভাই বোনেরা উঠে দাঁড়ান ঝেড়ে ফেলুন গুনাহের ধুলো অজু করে দুই রাখার স্তলাত আদায়ের মাধ্যমে আপনার তবাকে আরো বেশি প্রাণবন্ত এবং সৌন্দর্য মন্ডিত করে তুলুন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 করি ও সহ অু সলনু হু হত নজন্য নহু অজহু বিশনি মামু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 তোমাদের উপর যে সব বিপদাপদ পতিত হয় তা তোমাদেরই কর্মের ফল এবং তিনি তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন সূরা শুরা আয়াত 30 ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রেইঞ্জার্স মিডিয়ার উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে ভিজিট করুন www.raingersmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com slash raindrops media also by youtube channel www.youtube.com slash raindrops media org 2015